সলাতনীনা মহমদিজ িয়ানুদ্ শ্রোতা বর্তমান যুগটা সেলফিস্ট হয়ে গেছে অর্থাৎ নিজকে নিয়ে ব্যস্ত নিজের স্বার্থই নিজে বুঝে এমন হয়ে গেছে কারণ মানুষ যখন তার সাথে কিছু টাকা করে এসে যায় তখন অন্যের প্রতি সে আর প্রয়োজনীয়তা বোধ করে না তখন নিজে নিজে চলতে শিখে এমনকি এমন হয়ে যায় নিজের ফ্যামিলির সদস্যদেরকেও প্রত্যাখ্যান করে নতুন করে বন্ধু বানিয়ে নেয় যাদের সাথে তার সুবিধা সম্পর্ক তাকে সে কাছে টেনে নেয় এবং নিজের রক্তের সম্পর্কেও মানুষদেরকেও দূরে ঠেলে দেয় এটা কখনো ঠিক হবে না কারণ হাদিসের মধ্যে রসুর আকরাম সামেক হাদিসের মধ্যে বলেছেন যে একজন মোমিন তার অন্য মোমিন ভাইকে দিয়ে শক্তি পায়ন করা একবার একাকি করে ফেলা মুখাপেখি নয় সবাই তো আমার কাছে একজন বর্ধন করবে একজন মুসলমানকে আরেকজন মুসলমানের সাথে মিলে জুলে থাকতে হবে একে অপরে সহযোগী থাকতে হবে যেটা রসুল আকরম সাহেবের মধ্যেও বলেছেন রসুল বলেন আলমিনুল কালবনিয়ান বাদা যে একজন আরেকজন মোমেনের তুলনা হচ্ছে একটা ঘরের কিছু অংশের মতো বলে যেমন একটা ঘরের একটা বিল্ডিং এর অনেকগুলো ইঁট থাকে প্রত্যেকটা একটা একটা অংশ সুতরাং একজন মোমিন আরেকজন মোমিনের অবশ্যই তার কি সম্পূর্ণটা একটা অংশ যার কারণে একটা যদি খসে পড়ে অবশ্যই সেই বুনিয়াটা অবশ্যই ভীতটা আপনার দুর্বল হয়ে যায় রসুল বললেন শক্তিবর্ধন করে এটাই হচ্ছে মুমনের অবশ্যই আসল বৈশিষ্ট্য হওয়া উচিত যে একে অপরের শক্তিবর্ধক হব কখনো একে অপরকে ক্ষতি করে আপনার নিজের মূল ইসলামের ভিতকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবো না এবং রসিকুল আকরম সেটা বুঝতে গিয়ে ওসব বাক এরকম ভাবে একটা একটার ভিতরে এরকম আঙ্গুল ঢুকিয়ে তিনি বলেছেন যে আঙুল প্রত্যেকটাকে ভিন্ন ভেঙ্গে দেওয়া যায় কিন্তু এরকম করে যদি ধরা যায় তাহলে আপনার অবহেলিত নির্যাতিত কেউ আরেকজনের জন্য কান্না করছে না কেউ আরেকজনের সাহায্যে এগিয়ে যাচ্ছে না দেখা যায় যে শুধু আন্তর্জাতিক পরিমন্ডলে কেন যে অনেক দূরের রাষ্ট্র আরেক রাষ্ট্রে মুসলমান নির্যাতিত সেটা অনেক দূরের কথা কিন্তু নিজের এলাকার মধ্যে এমনকি শুধু আপনার পুরো দেশ না ধরে নিজের গ্রামের মধ্যে দেখা যাচ্ছে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসছে না এরকমভাবে নিজের ফ্যামিলির মধ্যে আসছে না অথচ আমাদের মনে রাখতে হবে একে অপরের শক্তিবর্ধক একে অপরের শক্তিকে শক্তিকে আরো বাড়িয়ে দেবো একজন আরেকজনকে সহযোগিতা করি এটা যদি চেতনা থাকে মানুষের মাঝে তাইলে নিজেদের শক্তি অবশ্যই ফিরিয়ে পাবে এবং কেউ তাদেরকে অবহেলা করবে না কিন্তু আমরা সেইখানেই ব্যাঘাত ঘটাচ্ছি যে একে অপর থেকে যে কোনো কারণে দূরে সরার চেষ্টা করছি মনে যে অবশ্যই শেয়ার আমি মিলে একটা ঘরের আমরা কি একটা অংশ বিশেষ একে অপরের পরিপূরকের পরিপূরক হিসাবে আমাদেরকে এবং সেই চেতনা আমরা মুসলিম সমাজকে শক্তিশালী করব যেটা রসুল আকরমসাল ইসলামের এই হাদিসের আসল মর্ম সেটা আমরা অবশ্যই মাথায় রেখে আমরা অগ্রসর হবো আল্লাহ আমাদেরকে আমাদের সবাইকে এই কাজে তৌফিক দিন আলীনদি আজমাইন